যুদ্ধ তাদের সাথে অবসম্ভাবী এবং কোরাইশরা সেটা বুঝতে পেরেছিল তাই মুসলিমরা মদিনা চলে আসার পরেও তারা মুসলিমদেরকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকি হুমকিস্বরূপ মনে করতে থাকে মদিনা রাষ্ট্রকে তারা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে থাকে এর প্রমাণ আমরা পাই সা রদিয়াল আনহু এবং আবুজাহালের একটি কথোপকথনে যেখানে আবুজাহেল সাহাদি বিনোয়াজকে হুমকি দিয়েছিল মদিনায় মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম এবং মুসলিমদের আশ্রয় দেওয়ার কারণে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 যেন তারা সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ে তৃতীয় যে অভিযানটি সরাসরি যুদ্ধে দুই পক্ষকে মুখোমুখি করেছিল সেটা একই বছরে অর্থাৎ হিজড়ি দ্বিতীয় সনে আমরা আগেই বলেছি মক্কা ছিল দুটো বাণিজ্যিক রুট একটি সিরিয়াগামী আর একটি ইয়েমেনগামী এই দুটো রুটে সারা বছর কাফেলা যাওয়া আস করত তবে বছরের শীত ও গ্রীষ্মকালে বিশাল দুটো কাফেলা ক্রয়েশা পাঠাত শীতকালের কাফেলাটি যেত ইমেনের উদ্দেশ্যে আর গরমকালে শামের উদ্দেশ্যে অর্থাৎ সিরিয়ার উদ্দেশ্যে এই দুটো কাফেলা ছিল অনেক অনেক বড় এই কাফেলাগুলোতে লোকেরা তাদের সমস্ত অর্থ বিনিয়োগ করত কুরাইস্তের ব্যবসা একটা বড় চালিকা শক্তি ছিল এই দুটো কাফেলা আল্লাহ রসুল্ল আলীসাল্লাম এমনই একটি বড় কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেন আগের যে দুটো অভিযান পরিচালিত হয়েছিল সেগুলোর উদ্দেশ্যই ছিল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 বাসবাস ইবেন আমর রহু তথ্য জোগাড় করে সরাসরি রসুল আলী বাসায় এলেন সেই সময় আলী আসলামের ঘরে ছিলেন শুধুমাত্র তখন সাতবাস রসুল্লাহ আলী কোরআসদের কাফেলার অবস্থান সম্পর্কে তথ্য দিলেন কোন কোন বর্ণায় এসেছে নবীজ সাল্লু আলী আসাল্লাম এবং জাইদ রাজ আনহুমাকেও তথ্য সংগ্রহের জন্য পাঠান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 রসল আনী সবাইকে উদ্দেশ্য করে বললেন এই কাফেলাটি কোরাইশদের এতে প্রচুর সম্পদ থাকবে এটিকে আক্রমণ কর যাতে আল্লাহ তাদের সম্পদ তোমাদেরকে প্রদান করেন এখানে লক্ষণীয় মুসলিমদের সাথে কোরআশা ছিল যুদ্ধরত আর ইসলামী শরীয়ত অনুসারে যুদ্ধরত জাতির রক্ত আর সম্পদ হচ্ছে হালাল অর্থাৎ তাদের হত্যা করা যাবে এবং তাদের সম্পদ দখল করা যাবে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 কিন্তু ব্যতিক্রম ছিল কুরাইস্তের কাফেলা তাদের কাফেলা কোন গোত্র আক্রমণ করত না কারণ আগে আমরা বলেছি পুরো আরব জুড়ে কুরাইস্তের বিশেষ মর্যাদা ছিল কারণ তারা ছিল কাবা ঘরের অভিভাবক কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে এই সমীকরণ বদলে যায় মুসলিমরা কুরাইস্তের কাফেলা আক্রমণ করার দুঃসাহস দেখায় আর তাই এবার আবু সুফিয়ান আগে থেকেই বেশ সতর্ক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 বদরে প্রতিবছর বছর আরবরা মেলা আয়োজন করত আর সেখানে বেচা কেনা করত আবুহেল যেতে যেতে সবাইকে বলছিল আমরা সেখানে যাব তিন দিন ধরে উৎসব করব, উট করব, করবো মদ খাব আর গায়িকারা আমাদের জন্য গান বাজনা পরিবেশন করবে বেদিনরা আমাদের অভিযান ও উৎসব সম্পর্কে জানবে তারা আমাদের সম্মান করবে চলো আমরা এগিয়ে যাই প্রশ্ন আসতে পারে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 আল্লাহ সুফ্নুরফারের সাতচল্লিশ নম্বর আয় বলেন আর তোমরা তাদের মতো হও না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহ রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেশন করে আছেন কোরাইশদের কাঠেলায় কেউ হামলা করবে এটা ছিল তাদের আভিজাত্য আর মানমর্যাদার মর্যাদার উপর একটা বড় আঘাত তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ সাহস দেখাবে এমন কোনো রাজনৈতিক শক্তিকে তারা আরবে থাকতে দেবে না এটাই ছিল তাদের দম্ভ তারা তাদের সামরিক শক্তির প্রদর্শনীর মাধ্যমে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 কিন্তু মোদিনা থেকে অতিরিক্ত সেনা সহায়তা পাঠানোর সময় ছিল না সব সময় তার সাহাবিদের সাথে সুরা অথবা পরামর্শ করতেন মদিনা থেকে মুসলিমরা এসেছিল কাফেলা আক্রমণের প্রস্তুতি নিয়ে যুদ্ধের প্রস্তুতি মুসলিমদের ছিল না তাই নবীজ সাল্লাহু আলহিউ এই অভিযানের ব্যাপারে আলোচনা করার জন্য সাহাবাদের সাথে পরামর্শ করতে বসলেন জানতে চাইলেন কে কি ভাবছে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 মিক্তাদের মধ্যে এই দৃঢ়তা দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলি আস্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আবু বকর অমার মিক্তার রদিয়াল আনহুম এরা প্রত্যেকে ছিলেন মোহাজির সাহাবি আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম মোহাজির সাহাবিদের রেসপন্সে খুব খুশি হয়েছিলেন কিন্তু সেটা যথেষ্ট ছিল না তাই তিনি আবার বললেন তোমরা আমাকে পরামর্শ দাও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 আমরা সাক্ষ্য দিয়েছি যে বিধান আপনি নিয়ে এসেছেন তার সত্য আর এই প্রত্যয়ের ভিত্তিতে আমরা সাক্ষ্য দিয়েছি যে আমরা আপনার নির্দেশ মানব এবং আনুগত্য করব আল্লাহ রসুল আপনি যা ভালো মনে করেন তাই করেন আমরা আপনার সাথে আছি থাকব আল্লাহর কথন করে বলছি যদি আপনি আমাদের সঙ্গে নিয়ে সমুদ্রেও ছাপিয়ে পড়েন তাহলে আমরাও আপনার সাথে ছাপিয়ে পড়ব আমাদের একটি লোকও আপনার পেছনে পড়ে থাকবে না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 জাহিলিয়ার সময় তিনি মদিনায় আসেন এবং তিনি ও তার পুত্র সহ সাহাবি হন সুতরাং তারা একটা পরিস্থিতির শিকার এবং এজন্য কুরাইশা তাদের বলে যে আমরা তোমাদের হত্যা করব না কিন্তু তোমাদের অঙ্গীকার করতে হবে যে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যখন রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লাম একথা শুনলেন তখন তাদেরকে বদরের যুদ্ধে যেতে নিষেধ করলেন এবং কুরাইশদের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে যাবার জন্য নিষেধ করলেন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 তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রসুল শ্রেষ্ঠ বান্দা একজন সাধারণ মিলিটারি কমান্ডার কখনোই তার সৈনিকদের সাথে তার একটা বাহন শেয়ার করার কথা ভাবতে পারে না কিন্তু আল্লা রসুল সাল্লিম তাই করে দেখিয়েছেন যখন অন্যদের পালা এসেছে তিনি উট থেকে নেমে নিজের পায়ে হেঁটেছেন আল্লা রসুল সাল্লু আলহিহাস্লাম যদি পুরো সময়টা জুড়েও উটের পিঠে চড়তেন সেটা খারাপ কিছু ছিল না কারণ আলী এবং আবুলুবাবা রানহমা আন্তরিক ভাবেই চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন উটের পিঠে পুরো সময়টা জুড়ে থাকেন কিন্তু আল্লাহ আলী কাজের পুরস্কারই হাতছাড়া করতে চাননি আপাত দৃষ্টিতে যে কাজটি ছোট সেই কাজের পুরস্কার থেকেও নিজেকে বঞ্চিত করতে চাননি আর তাই তিনি বলেছেন তোমাদের মতো আমিও আল্লাহর কাছে পুরস্কার প্রত্যাশী তিনি আলী রা আহকে বলেছেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আমরা আগেই বলেছি কোরাইশদের যুদ্ধে বের হবার কোন প্রয়োজন ছিল না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 কোরআশা মুসলিমদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এক দিনের মধ্যে কোরআষা সবচেয়ে বড় সেনা দল নিয়ে যাত্রা শুরু করে কোরাইসদের প্রত্যেকটি ঘর থেকে কেউ না কেউ যুদ্ধে অংশ নেওয়ার জন্য বের হয় যেমনটা আমরা দেখেছি আতিকা স্বপ্নে একটা পাথর মক্কার প্রতিটা ঘরে এসে আঘাত হেনেছে যদিও বিশাল সৈন্য সামন্ত আর ব্যাপক প্রস্তুতি নিয়ে কোরাইশরা ময়দানের দিকে অগ্রসর হয় তবু তাদের মধ্যে কিছুটা বিভক্তি সুর দেখা যাচ্ছিল এই যুদ্ধের মূল হতা ছিল আবু জাহেল যাবার জন্য সে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে ইসলাম ছড়িয়ে জন্য সবচেয়ে সচল ভূমিকা পালন করেছিল এই কিন্তু আরেক ইসলাম বিদ্বেষী আবুল হাব যে ছিল আল্লাহ রসুল সাল আলী চাচা সে এই যুদ্ধে যেতে আগ্রহ ছিল না সে নিজে এই যুদ্ধে না গিয়ে তার পক্ষে আরেকজনকে পাঠায় আল আজ বিন হিসাম নামের এক লোক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 বরং নিজেকে কিছু একটা প্রমাণ করার জন্য যুদ্ধে যাবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যেমন উমাইয়া বিন খালাফের সাথে এমনটা করেছিল আবুজাহ সাহা বিনোয় মক্কায় করতে এসেছিলেন তখন সে সাহাদিন থেকে শুনেছিল যে আল্লাহু আলিহাস্লাম বলেছেন যে উমাইয়াকে মুসলিমরা হত্যা করবে কথা উমাইয়ার মনে ভয় ধরিয়ে দেয় সে আল্লাহু আলহিহাস্লামের শত্রু ছিল সত্যি কিন্তু মনে মনে ঠিকই জানত আল্লা রসুল যা বলেন সত্যি বলেন তাই সে নিজে বদরে না গিয়ে অন্য একজনকে পাঠাতে চাইল কিন্তু আবু জাহেল তাকে বলল তুমি হলে এই উপত্যকার সাইয়েদ তুমি না গেলে কেমন করে হবে শেষ পর্যন্ত উমাইয়া বিন খালাফও এই যুদ্ধে অংশ নেয় তার বিস্তারিত কাহিনী পরবর্তীতে আসবে ইনশাআল্লা আবু জাহেল সবার মাঝে এমনভাবে চেতনার বিষ ছড়িয়ে দিল যে সবাই মুসলিমদেরকে হত্যা করার জন্য উন্মত্ত হয়ে উঠল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 আল ওয়ালিদ বিন উতপা উমাইয়া বিন খালাফ আর উত্পা এ বিন আবে মুদকে এই দো আতে তিনি সাত জনের নাম উল্লেখ করেছিলেন তবে বর্ণনাকারী একজনের নাম ভুলে যান বলেন এই জনের প্রত্যেকেই বদরে নিহত হয়েছিল আল্লাহ আল্লাতলা বদরের ময়দানে আল্লাহ রসুলসালু আলি আসালামের দোয়া কবুল করেছিলেন এই জঘন্য লোকগুলোকে সেখানেই হত্যা করেছেন যাই হোক কোরআশা যাত্রা শুরু করল তাদের সেনা দল ছিল তেরোশো সৈন্যের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 ফেসবুক পেজ ডব ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন চ্যানেল wwwyoutubecom raindropsmedia.org 2015